বাংলা মানবতা সমাধান ইহ এলাহ ইলাহ ইহ বাংলার দূরের ও কাছের অপেক্ষমানোতা जरा पृथिवीर विभिन्न अवस्थान आयोजन शुरार जो उद्ग्रीबा आज सकल के जाना आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा आकिदा विषय आलोके पर्वभित्तिक अनेकगुलो आलोचना अपन सामने उपस्थापन करमानर छय धारा भावे उपस्थापन करते गगत पर्व आलोचना करमान विमेल आखिर परकालीन जीवन ऊपर विश्वास स्थापन करा तन मध्य आज के एक गुरुपूर्ण विषय कबर आज आप इस्पर्क आज के अनेस कष्ट है विभ्रांतिकर कथाबार्ता छड़े मुसलिम उम्मर सुदी इमान दुर्गे अनेक समय तान चाय आसन इस समस्त सब जुक्तितर्क हमारा कुरान हदीसर आलो के भंडुल प्रमाणित সঠিক ইমান করিয়ে দি এসেছেন শেখ মাহমুদুল হাসান এবং এসেছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম আল মাদানি আসসালাম এবং রয়েছেন কবরের কবরে রাজাব সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য অনেক জায়গায় শুনতে পাওয়া যায় এ সম্পর্কে একটু দর্শক শ্রোতাদেরকে সন্দেহ মুক্ত করো আলহামদুলিল্লাহ আলা আল্লাহ আলি ওসহাবি ওরমান বাদ পরকালের প্রতি ইমান আলিয়াউমুল্লা আখের শেষ দিবসের প্রতি ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানই বিষয় যাকে আমরা ছয়টি রোকনের মধ্যে দুই গ্রুপ করে একটা গ্রুপ পূর্ণাঙ্গ এক গ্রুপ আমরা বলতে পারি কারণ এই আলিয়াউমুল্লা আখের সাথে অনেক বিষয় সংশ্লিষ্ট যদি আমি সপ্তম রুকুন বলি তাহলে এখানে থেমে থাকবে না হয়তো অষ্টম নবম দশম করতে করতে অনেক বিষয় চলে যাবে এর ভিতরে পুনরুত্থান পুনরুত্থানের আগেই হল কবর এবং এ সম্পর্কে আমরা বলতে পারি রসলামের হাদিসে দৃষ্টিতে আল কবরু আউউল মনজিল মিন মানাজিল আখেরা কবরটা হচ্ছে আখেরাতের প্রথম ধাপ প্রথম স্টেশন যেখান থেকে আমরা আখেরাত ধরতে পারি তারপরে আরেকটা হাদিস এসেছে মনমাতা ফকাত উকিমত কেয়ামত উহু যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার তো কেয়ামত অনুষ্ঠিত হয়েই হয়েই গেল মানে তার আর অপেক্ষার কোনো সুযোগ নেই এতদিন পরে হবে মানে এই মৃত্যুর সাথেই সংযুক্ত হবে তার হাসার নাসারের ব্যাপার অনেক বিষয় আছে আমাদের সম্মানিত আলোচক হাসান জামিল ভাই সংক্ষেপে আখের বিশ্বাসের যে আইটেমগুলো এগুলো উনি উল্লেখ করেছেন হ্যাঁ গত পর্বে উল্লেখ করেছেন এই পর্বে বিশেষ বিশেষভাবে সম্মানিত উপস্থাপকি যেটা আলোচনার জন্য বলছেন সেটা হল কবর কবর কবরের ক্ষেত্রে আজাবুল কবর ও ন্যায়মোহ এই পরিভাষাটা কবরের শান্তি এবং শাস্তি এই দুইটা বিষয় মুসলিম সমাজের অনেকেই মনে করে যে ও একটা ধর্মীয় বিষয়ে নতুন আবিষ্কার করলো কি কবরের আজাব নাই এটা ধর্মীয় ক্ষেত্রে নতুন আবিষ্কারের দাবি করে এবং সে গবেষণা করে একটা মুসলমানদের জন্য খুব একটা অজানা জিনিস যেন আবিষ্কার করে ফেলল আসলে কিন্তু কোরআন দ্বারা সাব্যস্ত এবং রসুসাল্লামের হাদিস দ্বারা অসংখ্য দলিল দ্বারা সাব্যস্ত কবরের আজাদ প্রথমত আমরা কবর বলতে কি বুঝি এখন কবর বলতে যদি শুধু বুঝি যে এই যে গর্ত করে যেমনভাবে হ্যাঁ মাটির গহব্বর করা হয় গর্ত করে সাড়ে তিন হাত বডির ব্যালেন্স করে যে গর্ত খনন করা হয় এটাই কবর তা না বরং এটা আলাল আগলা মানে অধিকাংশ ক্ষেত্রে এই ফরমালিটির মধ্য দিয়েই আমরা একজন লাশকে দাফন করি বা তার শেষকৃত্য আমরা সম্পাদন করি এই কারণেই কবর বলা হয়েছে যেমন ভাবে মরে গেলে কেয়ামত অনুষ্ঠিত হয়ে গেল চাকায় পিষ্ট হয়ে একেবারে মিশেই গেল রোডের সাথেই তার কবর আগুনে পুড়ে যেতে আগুনে পুড়ে যেতে পারে ভস্মীভূত হয়ে যেতে পারে এগুলো কিন্তু আমাদের দৃষ্টিতে একটা এই কথাটাকে একটু আপনার সাথে যুক্ত করি আপনার বলতে সুবিধা হবে যে লাশ বিলীন না হইলো কবর আছে যেমন ফেরাউনের লাশ আছে তার কিন্তু কবর কাজ চলতেছে ঠিক আছে সেটাই বলছি যে কবরের আজাব বলতে আজাব তো আল্লাহ দেন এটা তো কোন মানুষকে যদি বলা হয় কিভাবে আল্লাহ দেন তারা কবরে আজাব দিয়ে থাকেন যে আল্লাহ এত ক্ষমতা তার বিষয় তো এরকম তিনি কিছু করতে চাইলে শুধু বলেন কোন উপস্থিত কি এই দেহ তৈরি করার আগেও তো আমি উপস্থিত ছিলাম তখন কিভাবে ছিলাম তখন আমি কিভাবে ছিলাম যেখানে আল্লাহর একটি হাদিসের মধ্যে বলছে আনি খামসিনা আলফসানা অবশ্য তাকদিরে হাদিসটা আসবে তাকদিরে আল্লাহ আল্লাহ বলছেন আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সমস্ত মখলুকাতের পরিকল্পনা তৈরি এমন কি আমার এই বডিটা আসমান জমিন তৈরি হওয়ার আগে আল্লাহর পরিকল্পনায় ছিল কয়টা লোম কয়টা অঙ্গ প্রত্যঙ্গ হবে সব কিছু তখন আমি যেমন আল্লাহর কাছে উপস্থিত ছিলাম ঠিক আমাদের জানাশোনা প্রক্রিয়ার মধ্যে আলহামদুল্লাহ আমরা খুব গভীর ভাবে জানতেছিলাম কবরের আজাব কবর বলতে আসলে যেমন আমরা জেনেছি মাটির নিচের যে অংশটুকু বা যে গর্তটুকু হয় সেটাকে বুঝানো হয় না কবরের আজাব বলতে বুঝানো হয় মৃত্যুর পরের যে অবস্থান এই সময়কালকে কবর বলা হয় কখনো কখনো সেই শব্দটাকে ব্যবহার করার জন্য তার পিছনে একটা বারজাক হল একটা পর্দার মতো অর্থাৎ এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবন তার মাঝখানে আরেকটা স্টেশন অপেক্ষার একটা স্টেশন এবং সেখান থেকে আখেরাতের সূচনা ট্রেন থেকে চলতে করে। আসলে বলা হয়। হয় এবং এই শাস্তিটা কেমন এটা আল্লাহ জানেন। তবে শাস্তি হয় অথবা সেখানে ন্যমও আছে যারা দিনদার হবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সেখানে পুরস্কারও আছে সেই প্রক্রিয়াটা কেমন অনেকটা বুঝার জন্য আমরা এইভাবে বলতে পারি যে একজন মানুষ আমার পাশেই শুয়ে আছেন আমি জাগ্রত আছি বা আমি শুয়ে আছি ওই লোকটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে কিন্তু আমি পাশে থেকেও তেমনটা কিছু জানতেছি না যে কি স্বপ্ন পানিতে ঝাপ দিচ্ছে আমি পাশে আছি কিন্তু আমি সেটাকে অনুভব করছি না অথবা তিনি স্বপ্নে আছেন যে তিনি খুব সুন্দর একটা পার্কে বসে আছেন খুব আরামদায়ক খুব সুশীতল জায়গায় আরাম ভোগ করছেন কিন্তু আমি সেটা পাশে থেকেও জানিনা। এজন্য জন্য যে কবরটুকু কয়েক হাত নিচে দাফন করা হয়েছে সেখানে যে হচ্ছে কারণ এটা তো এই অংশ। এখানে এই জায়গায় আজাব কিংবা কথা কথা বলা বলা হয়নি পুরস্কারের হয়নি। এটা হচ্ছে একটা অবস্থানগত এবং আল্লাহ তালা এটা জানে যে জগৎটা ওখানে ওইখানেই এবং এটা যে সত্য এই বিশ্বাসটা আমাদের ইমানের অংশ কারণ আল্লাহ নবী অসংখ্য হাদিসে এটার ব্যাপারে সরাসরি বলেছেন এবং শেষ বৈঠকে আজাব থেকে তোমার কাছে মুক্তি চাই এই হাদিস গুলো প্রমাণ করে অবশ্যই কবরের মধ্যে আজাব হবে ধন্যবাদ আপনাকে অত্যন্ত পরিচ্ছন্ন ভাবে আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে কবরের আজাব হক বা সত্য আমরা এ পর্যায়ে ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোকপাত করবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা मध्यम पंथा अवलम्बन करेखम काम जाना नहीं जो सहबिकन जिज्ञेस करल हे अल्लाह रसुल सल अलहल्लम आपनी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 अल्लाहारन बुजतेश्लिष्ट कि विषय गुल आलोचित होलुमुलर आन, आन, हो आन, हो आलो आन शुरोन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 জানতে হলে দেখুন আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা আবারও আমাদের আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসতে পারলাম আল্লাই আমরা যে বিষয়টি আলোকপাত করছিলাম আখেরাত সংশ্লিষ্ট একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় কবর বা কবরের আজাব আসুন এ পর্যায়ে আমরা আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে বাকি কথাগুলো শুনি যে হাসান জামিল। আমাদের বিশ্বাসের মৌলিক যে রোকনগুলো ইমানের যে রুকন যে বিষয়গুলো আমরা অবশ্যই বিশ্বাস করব তার মধ্যে আখেরাতের ইয়মে আখেরা সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে এই আখেরারই একটা অংশ হচ্ছে কবর কবরের ক্ষেত্রে আমি আগেও কিছু কথা বলেছি ভিন্ন কিছু কথা আবারও উঠে আসা দরকার আমাদের সমাজ কেন্দ্রিক। যে কবর একটা মানুষের জন্য হয়তো জান্নাতের একটা টুকরা হিসেবে সেটা পরিগণিত হবে যেটা আমরা গত পর্বেও বলেছি প্রশ্ন যেগুলো করা হবে প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য সেটা জান্ আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সেটা জাহান একটা অংশ টুকরা হবে মানে জাহান কিছু শাস্তি নমুনা তাকে এখানে দেওয়া হবে এই ক্ষেত্রে আমাদের সামাজিক একটা সমস্যা আজকে সেটা হচ্ছে আমরা অনেক গুরুস্থানে দেখি স্পেশাল কিছু কবর থাকে সেগুলোর মধ্যে লাগানো এটা হাস্যকর একটা আমি এটা এভাবে একটু বিশ্লেষণ করি যে তাকে বাতাস কেন দেওয়া হচ্ছে বাতাস কেন দেওয়া হচ্ছে আমি প্রশ্ন রাখি যদি যে বাতাস কেন দেওয়া হচ্ছে তাহলে কি আপনার বিশ্বাস যা আপনি যাকে এই সম্মান দেখাচ্ছেন তিনি কবরে আজাব পাচ্ছেন কারণ যদি তিনি জান্নাতি হনিয়ার বাতাসের প্রয়োজন নাই তাহলে আপনি বাতাস কেন মানে শিকার করে নিচ্ছেন তার কবরে হচ্ছে বাতাস দিয়ে ঠান্ডা তার মানে আপনি শিকার করে নিচ্ছেন তিনি কবরের আজাবের মধ্যে আছেন আচ্ছা আর যদি আজাবে না থাকে যদি তিনি জান্নাতে থাকে তাহলে তো আপনার বাতাসের কোন প্রয়োজন নাই এক্ষেত্রে আমরা আরো একটা জায়গায় সমস্যা দেখি সেটা হচ্ছে আমরা বিভিন্ন দিবসে স্বাধীনতা দিবস ভাষা দিবস এই দিবস সেই দিবস বিভিন্ন দিবসে আমরা ওই কবরস্থ মানুষগুলোকে স্মরণ করে বিভিন্ন জায়গায় আমরা কিছু মিনার বানাই আমি আসলে মিনার বলতে এটা একটা পবিত্র শব্দ ইসলামের মসজিদে পিলার বানায় বানায় চমৎকার বলেছেন যে কিছু পিলার বানায় সেখানে গিয়ে তারা ফুল দেয় অথবা কবরে গিয়ে ফুল দেয় পরবর্তীতে আসলে আমি একটা উদাহরণ হিসেবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ধরুন আমার এই জায়গাতে আমার এক বন্ধুকে কেউ হাত পা বেঁধে তার উপর নির্যাতন করছে এখন সে যদি আমার কাছে সহযোগিতা চায় যে আমাকে উদ্ধার করো আমি কি করলাম তাকে তার একটা ছবি ওখানে আকলাম, ওখানে নিয়ে কিছু ফুল দিলাম তাকে আচ্ছা এটা কেমন বোকামির মতো মনে হয় আমার কাছে দরকার হচ্ছে তাকে উদ্ধার করা আমি তা না করে আমি ওই পাশে ফুল দিলাম আসলে এই বন্ধু আমাকে কি বলবে আমাকে বলবে যে আমার সাথে তার শাস্তি আমি রদ করতে পারবো না তার জন্য আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে তার জন্য আমি দোয়া করা আর যদি করা খাটো করা দুনিয়ার কোন ফুল দিয়ে একজন জান্নাতিকে আপনি সম্মান জানাবেন এটা ওই আসলে আখেরাত সম্পর্কে বিশ্বাসের জায়গাটায় সমস্যা আছে বলেই আমরা মনে করি যে দুনিয়া উত্তম এই জন্য দুনিয়ার নিয়ামত দিয়ে আমি জান্নাতিদের যে আমি আমার জন্য এমন নিয়ামত ধার্য করেছি যেটা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনদিন শোনেনি কি কেউ কল্পনা আনতে পারে না এত মহান নিয়ামত যিনি প্রাপ্য কবরে যেন জান্নাতের নামতকে অস্বীকার করা অথবা জান্নাতের নেয়ামতকে খাটো করা বিষয় কি প্রশ্ন আসলে আমি এক জায়গায় বসেছিলাম একজন শিক্ষিত মানুষ আমাকে ইংল্যান্ডে প্রশ্ন করলো আর হাদিসের কথাকে অনেকে হাদিসকে স্বীকার করতে চান না সেটা তো এক ধরনের কুফুরি যে আল্লাহ নবীর শিকার না করা কারণ আল্লাহ নবীর ওহিটা কোরআনের ব্যাখ্যা আল্লাহনবীর নবীর হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা এখন এই বিষয়টা আমরা একটু যদি আমাদের শেখ আক্রাম জামানের আলোচনায় এসে যায় যে আসলে কোরআনে কেরিমের মধ্যেও এই আজাবে কবর যে শুধু হাদিসে আসছে তা না আমি দেখেছি প্রায় সত্তরটি আয়াতের মধ্যে ইঙ্গিত আছে যে আখরাতের শাস্তি শুরু হওয়ার আগে মৃত্যুর পরে এই ভিতর যেটাকে কবরের জগৎ বলা হয় বা আলমুল বরজক বলা হয় সেখানে যে জাহান্নামের কাছে তাকে উপস্থাপিত করা হবে শাস্তি হবে এই জাতীয় প্রায় সত্তরটি আয়াতের একটি তালিকা আমি দেখেছি এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া ব্যাপারে বলা হয়েছে রুহ হরণ করার জন্য অবশ্যই আমাদের তো বিশ্বাস যে এটা আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে হরণ করেন সে জান্নাতি হোক আর হোক এটা কোরআনের তো ভুরি ভুরি আয়াতে পাওয়া যায় এখানে আল্লাহ কথা মমিনের ব্যাপারে বলছেন যখন মমিনরা তখন তারা কিন্তু এভাবে বলে সালামতা তোমরা জান্নাতে প্রবেশ করো তার রুহ কবজ করতেছে জান্নাতে প্রবেশ করো বলতেছে জান্নাতে হবে পরকালে হিসাব নিকাশের পর জান্নাত উদ্কুল জান্নাতা তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে জান কবজের সময় তাদেরকে সুসংবাদ দিচ্ছে জান্নাতে প্রবেশ করো আসলে তো রু কবজের পরে সে কবরে প্রবেশ করবে তো কবরটা আল্লাহ রসুল স্লাইসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন যে উনি যেটা বলছেন যে কোরআন রসুল সাহুলামের ওপরে নাজিল হয়েছে কোরআন থেকে তো প্রমাণিত হয়ে গেলো মৃত্যুর সময় বলছে যে তুমি জান্নাতে প্রবেশ করো সেটাই রসুল সালুসলাম ব্যাখ্যা করেছেন যে কবরে যখনই রেখে দেওয়া হয় মমিন ব্যক্তিকে যখন তিনটা প্রশ্ন করা হবে জবাব দিয়ে দিবে তখন জান্নাতের একটা বাগিচায় পরিণত হয়ে যাবে এবং আল্লাহ রসুল বলছেন যে জান্নাতের আবহাওয়া সে অনুভব করবে জান্নাতের দিকে তার কবর দরজা খুলে দেওয়া হবে খাবারের ব্যবস্থা এবং কবরটা তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে একেবারে দৃষ্টি শক্তির সীমানা পর্যন্ত তারপরে এটাতে গেলো মমিন ব্যক্তিদের ব্যাপারে তাহলে কোরআন আর হাদিস মিলে গেল। কোরআন যেটা দাবি করলো রসুল তো ওইটাই বললো তারপরে সম্পর্কে এবং দ্বারা আপ্যায়ন করা হয় সকাল এবং সন্ধ্যায় তারপরে আল্লাহনা আসাদ এবং পরকালের কেয়ামতের দিন তাদেরকে আরো না যাবে। নিক্ষেপ করা হবে তবে এই দুনিয়াতে আল্লাহ বলছেন যে সকাল এবং আল্লাহ এবং আপ্যায়ন হিসেবে তারপরে পরকাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আল্লাহ ফেরাউন ফেরাউনের বংশধরদেরকে তার অনুসারী সকলকে তোমরা কঠিন আসাবে নিপতিত করো প্রশ্ন করা হয় যে এখনও তো হিসাব নিকাশ হয়নি হিসাব নিকাশ হওয়ার আগে দেওয়া এটা তো প্রযোজ্য হয় না যেমন কোনো আদালত এখনো বিচার হয়ে সাব্যস্ত হয়নি যে তার তার কি হবে তো দেয়া যায় একটা যুক্তি যারা। বলেন আজাবে কবরের যুক্তির জবাব হয়তো আমরা দিতে পারবো এভাবে যে বিচার হওয়ার আগে আমাদের সমাজত অপরাধীদেরকে রিমান্ড টিমান্ডে নিয়ে কত শাস্তি দেওয়া হয় বরং বছর বছর এটা তো একটা যুক্তির ব্যাপার তারপরে যারা অপরাধী তাদেরকে পাকড়াও করার সময়তেই বোঝা যায় এবং সেখানেই তাদের একটা শাস্তি হয়ে যায় এবং রসুল সাল আলহাম সেই ব্যাপারেই বলেছেন চূড়ান্ত একটা হলো বিচার আর একটা হলো তার প্রাথমিক বিচার বা তার অবস্থা জি তারপর আল্লাহ রসুল স্পষ্ট করে বলেই দিয়েছেন দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতে যে বললেন যে এই কবরবাসীদের আজাব হচ্ছে এই দুই কবরবাসীর আজাব হচ্ছে অথচ বড় কোনো বিষয়ে আজাব হচ্ছে না অর্থাৎ এ এমন অপরাধ যেটা থেকে বেঁচে থাকা কোনো বড় বিষয় ছিল না কিন্তু ওরা বাসে নেই একজন হলো পেশাবের নাপাকি থেকে অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করত না আর একটা হলো সে পরনিন্দা করে বেড়াইত আরেকটা বিষয় যেটা আমরা বলবো সেটা যেটা বলছিলেন যে যারা হাদিসকে মানবেন না যারা এই যুক্তিতেই শুধু কবরের রাজা অস্বীকার করবে তাদের যোগ্যতা বলে তারা কোরআন থেকে দলিল পায়নি বলে অবশ্যই তাদের যোগ্যতা নেই কোরআন গবেষণা করার তাই তারা পায় এই যে ভাইজান বললেন পরোক্ষভাবে তো আরও অনেক দলিল আছে এই দলিলগুলো অনেকটা স্পষ্টই আমরা বলতে পারি এই জাতীয় বহু দলিল আছে আমরা সেই কথাই ফিরে আসছি যে কোরআন থাকবে কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে না এটা তো হইতে পারে এরপরে কার অধিকার আছে তাহলে রসুল সহামের চেয়ে কোরআন অর্থ এবং বিষয়টা যে ব্যক্তি হাদিস মানে না তার পক্ষে কোরআন মানার দাবিও একটি বিষয় প্রমাণিত হলো এই যে পবিত্র কোরআনের প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যাখ্যায় হাদিস উপস্থাপন করেছেন সেটাও অকট্য দলিল আর তারই মাধ্যমে প্রমাণিত হচ্ছে এবং কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত হচ্ছে কবরের আদাব এটা সত্য ব্যাপার এবং এটা সংগঠিত হবে তাই আসুন এ ব্যাপারে কোনো সন্দেহ এবং মুক্ত অবস্থায় আমরা কবর থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আখেরাতের পুঞ্জি আমরা সংগ্রহ করে হাসিল করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আিন সবহান ফরকাতামাইকুম রহমত আল্লাহ ও রসুল্লা মোহাম্ম রসুল রহমিয়া অঞ্চল করিমোলাপা অঞ্চল রাজা निकटे आसन देखान मर्म कथा देखान खुटी समूह প্রতি বুধবার সন্ধ্যা রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় ই লিস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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा शार पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगलाय